গত সপ্তাহে যে হাতিসের উপর আমরা আলোচনা শেষ করেছিলাম প্রসঙ্গ ক্রমে যে হাতিসটা করেছিলাম কিন্তু সময় কম থাকার কারণে হাদিসের ব্যাখ্যায় আর যাওয়া হয় নাই ওয়াদা করেছিলাম আল্লাহ বা আগামী সপ্তাহে আলোচনা করব করবেন সেই হাদিস নিয়ে কথা বলব হাদিসটা ছিল যে পাঁচটা বিষয়কে পাঁচ বিষয়ের আগে গণিমত মনে করান গনিমত হচ্ছে আমরা জানি যুদ্ধলব্ধ মালকে গনিমত দেন এটা অত্যন্ত কাঙ্ক্ষিত সম্পদ মুসলমান মুজাহিদদের জন্য তো সাধারণ আমরা গনীমত দামি সম্পদকে বুঝানোর জন্যে কাঙ্ক্ষিত সম্পদকে বোঝানোর জন্যে এবং যে সম্পদ অর্জনে কষ্ট হয় আবার সেটা হারালে হতাশা এবং দুঃখ আসে এমন বিষয়কে আমরা গনীমত বলি কোনো কোনো ক্ষেত্রে কষ্ট ছাড়া মালও যে যেই মাল অর্জিত হয় সেটাকেও গনিমত বলে সরকারি মালের ক্ষেত্রেও আমরা বলি গনিমতের মাল এটা আমাদের ব্যবহারের বিষয় আদিজ আল্লাহ রসুল যে উদ্দেশ্যে গনিমত বলেছেন মানে এটাকে গুরুত্বপূর্ণ গুরুত্ব দেওয়ার জন্য এল্লা রসুল বলেছেন যে এটাকে ঘনিমত মানে বড় অর্থ এটাকে গুরুত্ব দাও পাঁচটা বিষয় আসার আগেই এই পাঁচ জিনিসকে তুমি গুরুত্ব দাও পাঁচ বিষয়টি এই পাঁচ বিষয়ে যাওয়ার আগে আমাদের যে মৌলিক যে কারণে এই হাদিসটা উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে যুবকদের উদ্দেশ্যে বলা সময়কে যেন নষ্ট না করে এটা একটা বিষয় এই সময়ের বিষয়ে আরও একটা হাদিস আসছে বুখারি শরীফে বুখারির ছয় নম্বর হাদিস যেটা আমি আজকে পড়লাম নাম শুনে থাকবেন নাসাই আলু দাউদ্দিন নিজিব নেমাজা আদিসের এই মহান গ্রন্থগুলোর যারা লেখক তাদেরও আগে মুরব্বী ইমাম আবহানিফর আহমতুল্লাহ আলে সমবয়সী এবং ছাত্র তাবিআ হজরত আবদুল্লাহ আহমতুল্লাহ আলে অনেক বড় বুজুর্গ ছিলেন বড়ো মহাদিস ছিলেন সবাই তাকে একজন আল্লাহ বুজুর্গ হিসাবে কবুলেও করে নিয়েছেন হাদ্রিসদের ব্যাপারে নানা রকমের মন্তব্য থাকে একজনের কাছে গ্রহণযোগ্য হয় আরেকজনের কাছে আপত্তি থাকে কিন্তু আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলে সম্পর্কে হজরত মুস্তি তকি উসমানী দাহতুল্লাহ আলিয়া বলেছেন যে আবদুল্লা মুবারক রহমতুল্লাহ আলে সম্পর্কে আমি কোনো তান্তি মানে মহাদ্রিসদের সম্পর্কে যে মন্তব্য আমি এরকম কোনো বাজে মন্তব্য শুনি নাই সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি আবদুল্লা মুবারক রহমতুল্লাহ আলে আব্দুল্লাহ আছে যে তিনি কত গুরুত্বপূর্ণ এই হাদিসটাকে জীবনই যেটা পাওয়া যায় আব্দুল্লাহ আব্দুল যাদের মাধ্যমে উপমহাদেশে হাদিস আসছে एम एक महान व्यक्ति आब्दुल अजीजिजी रहा आलिजी लिखे मध्य मुबारकुल्लाके लिखे एक घटना अब्दुल्ला मुबारक रहा आल जीवन प्रथम दिक्ता दिन बड़ ठान मानूष छे এক ধনী মানুষ ছিলেন আয়ুষী জীবন এক আইসি রাতের যে সমস্ত কাজগুলো হয় সবই চলছিল সব তখন আবদুল্লাহ রহমতুল্লাহ আর এই নিজেও বাদ্যযন্ত্রের ব্যবহার খুব ভালো জানতেন তো নিজে ওই কোনো এক বাদ্যযন্ত্র যেটাই ছিল সামনে তখনকার প্রচলিত যেটা ছিল সেটা তিনি বাজাচ্ছিলেন এর মধ্যেই তার ঘুম এসে যায় ঘুম থেকে উঠে তিনি দেখেন যে ওই বাদ্যযন্ত্র এখনো তার সামনেই পড়া তো ঘুম থেকে উঠেও আবার শুরু করছে কিন্তু সেটা আওয়াজ দেয় না তার থেকে কোনো আওয়াজ আসে না তিনি নিজে ওই বাদ্যযন্ত্র ঠিক করতেন এটাও পারতেন ভালো পারতেন নিজেই ঠিক করতেন তো সাহায্য রহমতুল্লাহ আলহ লিখেন তিনি নিজে তারগুলোকে একটু ঠিকঠাক করলেন তারপরেও দেখেন আওয়াজ আসে না একবার দুইবার তিনবার তৃতীয়বার যখন ঠিক করে আবারও বাজানো শুরু করছেন তখন আল্লাহ সুবাহ কেরি মেরি এই আয়াতের উচ্চারণ আওয়াজ আসছে কারো কারো মতো ওই বাদ্যযন্ত্র থেকেই আসছে কেউ কেউ বর্ণনা করেছেন পাশে একটা গাছ ছিল ওই গাছের মধ্যে একটা পাখি বসা ছিল ওই পাখির মুখ থেকে ওরা কেবেন এই আয়াতটা আয়াত কি আয়াতটা এই আয়াত আলেমা ও মমিন যারা যারা মমিনাই স্বর্ণে এবং আল্লাহ যে বিধান করেছেন সেগুলো মনে করে তার দিল ভিতু হবে তার দিল গুণ থেকে ফিরে আসবে এই সময় কি হয় নাই এই আয়াত উচ্চারিত এই আয়াত উচ্চারিত হওয়ার এইরকম অনেক ঘটনা আসছে ইব্রাহিম আধাম রহমতুল ব্যাপারে আলের দিলের মধ্যে পরিবর্তন এসেছে আল্লাহ তাহার পক্ষ থেকে হেদায়তের ফায়সালা ছিল আসলে হজরত আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আল সাথে সাথে বললেন আপনার স্মরণে গুনা থেকে বেঁচে থাকার ভয়ে হওয়ার সময় তারপর শুরু করলেন হাজিস চর্চা এক সময় তিনি খোরাসানে ছিলেন এক সময় খোরাসান ছেড়ে বাগদাদে চলে গেলেন সেখানে ছোট্ট একটা কুচুরি ঘর ভাড়া নিয়ে কাজ ছিল মসজিদ আর ওই ঘর মসজিদ আর ঘর জীবনের বালাখানা সব ছেড়ে দিয়ে আয়েস জিন্দগি সব ছেড়ে দিয়ে বহু সম্পদ সম্পদে রেখে দিয়ে চলে আসছেন ওই হাদিস গবেষণায় চর্চায় লোকেরা তাকে জিজ্ঞেস করছে যে আপনি আপনার এত সম্পদ ফেলে দিয়ে এত কষ্টের জিন্দিগি কেন গ্রহণ করলেন বলে বলো কি আমি যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ আল্লাহর কাছে থাকি আর যতক্ষণ ঘরে এসে হাদিস চর্চা করে ততক্ষণ আমি আমার রসৌলের সাথে থাকি জীবন আর কি আছে আবু দাউদ রহমতুল্লাহ আলী নিজেও বলেন যে মধ্যে হাদিসের বহু সংকলন আছে লক্ষ লক্ষ হাদিস এর মধ্যে এমন কিছু হাদিস আসছে যার ভাবস্তৃত কথা কিন্তু এটাকে আর জবাব হাজরত রসুল করিম সাল্লামের জবান থেকে এমন কিছু হাজি আসছে আজ ইমাম আবুদাউর রহমতুল্লাহ আলে বলেন যে কয়েকটা হাদিসের উপর যদি মানুষ আমল করে তার জিন্দিক জন্য এটাই যথেষ্ট এর মধ্যে এই হাদিসটাও একটা যেটা আমরা বলতে যাচ্ছি চাচ্ছি মহাদিসরা এই হাদিসটাকে কত গুরুত্ব দিয়েছেন এই কথাগুলো বলার জন্যে ভাই হ্যাঁ সে এখন যাই হাদিস আলোচনা হয়েছে হাদিস সিলাওয়াত করেছি ব্যাখ্যায় যাইনি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্যে আকর্ষণ বাড়ানোর জন্যে খেয়াল করে শোনার জন্য। যে এত বড়ো বড়ো মানুষটা কে আমার হাদিস এই ছোট্ট হাদিসটাকে এত বড় বড় মানুষরা এত গুরুত্ব দিলেন মহাদিসিনা ওই হাদিস বাছাই করে করে আবার ছোট ছোট্ট হাদিসের কিতাবও লিখেছেন ইমাম মা আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলে তিনিও একটা কিতাব লিখেছেন বিভিন্ন হাদিস কালেকশন করে বলে যেগুলো মানুষের হেদায়তের জন্যে ওই ছোট্ট ছোট্ট আদিশ যেগুলো মানুষের হেদায়তের জন্যে যথেষ্ট তিনি ওই সমস্ত তার নাম দিয়েছেন হচ্ছে দুনিয়া বিমুখতা যে সমস্ত হাদিস শুনলে মানুষ দুনিয়া বিমুখ হয়ে আর সুখী ওই হাদিসগুলো এই কিতাবে তিনি জড়ো করেছেন রকা ইকাক হাদিসের ওই সমস্ত হাদিসকে হাদিসের রাই বলে যে সমস্ত হাদিস শুনলে রিক্কাত শব্দ মূল শব্দ হচ্ছে রিক্কাত মানে অন্তর নরম হওয়া যে সমস্ত হাদিস শুনলে মানুষের অন্তর নরম হয় এগুলোকে বলে রাকাই হজরত আবদুল্লাহ বিবারক রহমতুল্লাহ আলী যে কিতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে তিনি ঐ সমস্ত হাদিস জমা করেছেন যেগুলো পড়লে মানুষ আখের মুখী হয় যেগুলো পড়লে মানুষের দিল নরম হয় এই পুরো কিতাবের মধ্যে উনি এই গুলো করেছেন কিতাবুল শরীফের মধ্যে তিনি বিভিন্ন অধ্যায় করেছেন কিতাবুল ইমান ইমান সংক্রান্ত হাদিসগুলো গুলো কিতাবুল সংক্রান্ত হাদিস এইভাবে তিনি বিভিন্ন হাদিসের অধ্যায় অধ্যায় করে লিখেছেন এর মধ্যে এটাও একটা অধ্যায় কিতাব ও রকা তিনি এই অধ্যায়ে লিখেছেন যে নরম হয় ইমাম রহমতুল্লাহ আলে এমন ইমা হজরত আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলে এই দুইজন মহান মুহাদিস তারা তাদের ওই মন নরম করা যে অধ্যায় এই অধ্যায়ের সর্বপ্রথম হাদিস আনছেন এই হাদিসটা এবার বুঝুন কত গুরুত্বপূর্ণ হাদিসের সিরিয়ালে ইমামি যেই জায়গায় এনেছেন সেটা যদিও ছয় হাজার উনপঞ্চাশ নম্বর হাদিস কিন্তু অধ্যায় যেটা এনেছেন যেই অধ্যায়ের হাদিসগুলো মানুষের দিল নরম করে ওই অধ্যায়ের প্রথম হাদিস হচ্ছে এটা কি সেটা এই যেটা পড়লাম যে দুই নিয়ামতের মধ্যে বহু মানুষ ঢুকায় পড়ে থাকে ঢুকায় পরে থাকে সেই দুইটা নিয়ামত কি সেই দুই নিয়ামত হচ্ছে আসে হাতুয়াল সুস্থতা এবং অবসর সময় এই সুস্থতা এক বড় নিয়ামত অবসর সময় এক বড় নিয়ামত এই দুই নিয়ামতের মধ্যে বহু মানুষ হয়তো রচুর করতেছে বহু মানুষ ধোকার পরে থাকে এই দুইটা নিয়ামতের কি ধোকা যখন সুস্থ থাকে দেখেন এটা কত বড় নিয়ামত যিনি অসুস্থ তিনি জানেন সুস্থতা কত বড় নিয়ামত মানুষ সব সময় কি সুস্থ থাকবে जेको समय मानुष असुस्थे जेको समय एम रोग था रोगे आक्रांत होते जीवन विषेत जा, हो बुले जाए रसुल मानुष जखस्था तक से नामक भूले जाए भूल सूस्थ अवस्था जमे जा सूजार ठीक ठाक मत जो, थे थे। था। था। जो ना कर हाँ केस्तित होता से भूले जाए से मन करबसमय सुस्थक हरक अवसर समय अवसर समय मानुषे कत भावे समय नष्ट करते विशेषकर युवक कथा बोल गत सप्ताह कतो मानुष समय नष्ट करते अथच यह समय मूल्य जी तरह से थकत खेलए नष्ट करत समय बड़रा जे भागी पढ़े आफिज इनमह आलर मत कत बड़ मानूष अनेक बड़ मुहार बुखारी शरीफर सब चेभरजोग्य व्याख्या्रंथ जिन्हें लिखे हाफ ने हजर असकल्ला আর জীবনীতে পেয়েছে। সময়ের মূল্য কিভাবে দিতেন কিতাব লিখতেন এখনকার মতো কলম তো ছিল না আমরা ছোটবেলায় লেখাও শিখেছি ওই কলম দিয়ে বাঁশের পঞ্চি দিয়ে ওইটাকে সামনে উপরে দিয়ে কেঁচে কেচে কালির দোয়াতে মধ্যে চুপিয়ে চুপিয়ে তারপরে লেখা শিখা একসময় মানুষ ওই লাভিতে হাফিজ আবহাজ আসকাই রহমতুল্লাহ আলাই ওইভাবেই লিখতেন কাঠের পলাম তো ওইটা লেখতে লেখতে একসময় নিবটা নিবের কাজ যে অংশটা দিত ওইটা যখন নষ্ট হয়ে যেত সেটাকে আমার একটু ছেচে তো লেখার দিনের কাজে আসে কিন্তু তার জীবনী থেকে পাওয়া যায় যখনই তিনি কাজটা করতেন তিনি ভাবতেন যে সময় আমি কেন নষ্ট করব तर सारा जिंदी पावे अमल निर्धारण करखी हमें क्षा कर तेजबीर एम टा कर सब समय अमलता करतें सुबहानल्लाम्दुल्ला समय मूल्य कत ये तरा आदिश बुझे विश्वास कर कष्ट करते दी হজর মুফতি শফির রহমতুল্লাহ আলাই খুব কাছের মানুষ হজরত মুফতি এখন তকি উসমান মহাদেশ শ্রেষ্ঠ আলী তার বাবা মুফতি শফির রহমতুল্লাহ আলহ আমাদের সামনে যে তফসিলের কিতাব আছে মা আরিফুল কোরআন যার সৃষ্টি মুফতি শফির রহমতুল্লাহ আলে তিনি নিজে বলতেন যে শুনলে হয়তো খারাপ লাগে লজ্জা লাগে বলতে কিন্তু আসলে আমি তাই করতাম যখন তিনি বাথরুমে যেতেন সময়ের মূল্যব যখন বাথরুমে যেতেন এখন ওই অবস্থায় তো জিক্রেস্কার করা যাবে না তো ওই সময়টা কি করব অথচ তিনি একটা জরুরত ছাড়তেছেন তারপরও মাথার মধ্যে চিন্তা যে ওই আমার ওই জরুরত সারান সময়ও যেন আমার কোনো কাজ অন্য কোনো কাজ থেকে আমি ফারেক না থাকি কারণ যেন আমাকে করতে না হয় এই সময়টার জন্য যাহাই যদি ওই জরুরত আমি না সারতাম এই আশ্বোস যেন আমাকে না করতে হয় মুফতি শফি রহমতুল্লাহ আলী বলেন আমি যতক্ষণ বাথরুমে থাকতাম ততক্ষণ বসে বসে বাথরুমের ওই লোটা বদনা যেটা থাকত ওইটাকে বসে বসে ধুইতাম যেন আমার পরবর্তী যিনি আসতেন তিনি একটু ভালোভাবে ওটা ব্যবহার করতেন সময়ের মনে এই কাজটা তিনি নিয়মিত করতেন আল্লাহ আকবর আমাদের বড়রা রাম হাকিম মুল থানি রহমতুল্লাহ আলয়ের জীবনীতে জীবন সায়ংনে তিনি বিছানায় অসুস্থ ডাক্তাররা নিষেধ করেছেন সাক্ষাৎ প্রার্থী যারা তাদেরকে আসতে নিষেধ করতেন যিনি কর্মকর্তা ছিলেন তিনি লেখেন এটা বর্ণনা করেছেন ডক্টর আবদুল হাহি রহমতুল্লাহ আলী যিনি হাজর মুফতি তকি উসমানী দাম আকরাক উম শেয়েস তিনি লিখেছেন তো মুফতি হজরত ধানবির রহমতুল্লাহ আলে এত কষ্ট পাইতে চোখ বন্ধ করে থাকতেন বলেন যে একদিন হঠাৎ করে ডাকতেন মুফতি শফিকে বোলাব ডাকো মুফতি শফিকে ছাত্র এবং মুফতি শফি রহমতুল্লাহ ছিলেন আলী বলে মুফতি শফিকে ডাক বোলা বসে মুফতি শফি রহমতুল্লাহ আলে আসছেন হাজরত বলে মুফতি শফি তুমি তো বয়ান কোরআন কোরআন এর তসির ফতি শুর রিখেছেন কিন্তু যেটা আর কখনো আমার মাথায় আসে নাই কোথাও পায়ও নাই এটা একটু উল্লেখ করে দিল মানিটা কি ভাই যে ওই অসুস্থ অবস্থায় মাথা কিন্তু ঠিকই কাজ করতেছিলেন মাথায় ঠিকই কাজ করতেছিল সাথেস এর সাথে এত মহাব্বত রয়েছে মৃত্যুর সময় আমরা সন্তানদেরকে ডাকি আমার ছেলে কই ওই কই সে কই ডাকো তাকে জীবনী থেকে পাওয়া যায় যে মৃত্যুর সময় বলতেছিলেন মেরি আবু দাউদ কাহা হ্যাঁ মেরি দাউদ আমার আবু দাউতটা কয় আমাকে এনে দাও আমি পড়াবো অল্লা সাথে তাদের সম্পর্ক মহাব্বত সময়টা এমন ভাবে কাজে লাগিয়েছেন যে মৃত্যুর সময়ও নিজের কাজটা হলেন ও যুবক একটু ফিকিরকে আসছে আমার মাথায় যে আমার এই সময়ের হিসাব আমি কিভাবে দিবেন্লা दिये, दिये, कबर पास गलत समय समय पाई दुईटा का नमज पड़े आमल नामा भारी होती कबरे गेले बोझा जा कबरे गुजा जा এই খালি সময় যা নষ্ট করেছি খেলা দেখে দেখে খেলা দেখে দেখে খালি সময়টা নষ্ট করেছে সিনেমা নাটক দেখে দেখে খালি সময় যা নষ্ট করেছে ফেসবুকে অনলাইনে বিভিন্ন কাজে অযথা কাজে বসে বসে আমি যে সময় নষ্ট করেছি আল্লাহ সব তার কাছে প্রত্যেকটা সময়ের হিসাব তো দিতে হবে আর সুস আমাকে করতে হবে হায় আমি কি করলাম আল্লাহ আবদুল্লাহ অমর রিয়ালু তায় ঘটনায় জীবনী তো পাওয়া যায় সঙ্গীদেরকে নিয়ে সফরে যাচ্ছেন এক জায়গা হঠাৎ একটা কবর পড়ছে সামনে তিনি পাশে নেমে নামাজ পড়লেন সঙ্গীরা ভাবলেন হয়তো কোনো বড় মানুষের কবর হবে সেই জন্য তিনি এই জায়গায় নামাজ পড়লেন কিনা কিন্তু আবার খটকাও রসুর তো মানা করেছেন এইরকম কবরস্থানকে মুসল্লা বানাইছে নামাজের জায়গা বানাইছে এখন যেটা একটা আয়ের একটা বড় ব্যবস্থা যে মসজিদের পাশে কবর বা কবরকে কেন্দ্র করে মসজিদ সিঁড়িকের আখরা তৈরি হয় ওগুলা সিরিক ভিতরে হাতের আখড়া তৈরি হয় মসজিদ কবর কেন্দ্রিতে সমস্ত মসজিদগুলো আছে আজিব তামাশা আজিব তামাশা রসুল যেখানে নিষেধ করেছেন যে মসজিদে কবর না বানাইছে সেখানে চলছে অনুমতি যাই ইচ্ছা তাই করছে কবরকে সামনে নিয়ে নামাজ পড়তেছে কবর চার দিক করতেছে আল্লাত না হবে ইমানটা শ্রদ্ধা বর্বাদ হয়ে যায় এবাদতের সমস্ত দিক আমার খেয়াল আজমত সম্মান সব কিছু হবে আপাততের সময় আল্লাহ সব করছি আল্লাহর জন্য হাজির সঙ্গীতের মধ্যে ওই একটা সংশয়ও কাজ করতেছিল আবদুল্লাহুল্লাহ কি করলেন কবরের পাশে বৈশাখ কবরকে দেখে ওখানে নামাজের জন্য নামলেন নামাজ পড়লেন বিষয়ে যাই জিজ্ঞেস করলেন কৌতূহল জিজ্ঞেস করলেন কি ব্যাপার নামাজ পড়লেন যে আজ আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলহ বলেন আমি নামাজ পড়েছি এই জন্যে যে সোনের থেকে শুনেছি যে কবরবাসী এই দুই রাখ নামাজের জন্য আফসোস করে যে হায় জীবনে কি করলাম আর দুইটা কাত নামাজ যদি পড়ে আস এই কবরের কাছে আসে আমার ওই কথা মনে পড়ছে এই জন্য আমি দুই রাখা নামাজ পড়ে নিলাম যেমন আমাকে অন্তত এই দুই রকাতের আফসোস না করতে হয় ও ভাই এইভাবে চিন্তা করে করে আমাদের বড় রায় করেছে। যেন একটা মুহূর্ত আপনার কাছে আফসোস না করতে হয় তার বেকার তার কথা থেকে যে সমস্ত কথাগুলো পাওয়া যায় দামি কথা মানে তিনি যখনই কোনো কবরের পাশে যেতেন কবরের পাশ দিয়ে যেতেন সঙ্গীদেরকে বলতেন দাঁড়াও একটু ফিকির করো চিন্তা করো এই কবরবাসী একটু চিন্তা করো দাঁড়ায় দাঁড়ায় যে তিনিও আমার মতোই একজন মানুষ আজকে তার কিছু করার ক্ষমতা নাই শুধু হতাশার আফসোস আর আমার ক্ষমতা আছে কিন্তু আমি করছি না একদিন আমাকে ওই কবরবাসীর দাঁড়াও একটু নিজের চিন্তাটা কর একটু চিন্তা করো ও ভাই কবর জিয়ারাতের মূল মার্কাত এটাই কবর জিয়ারতো ভেষ নয় আনিস এটাকে আমরা এ বাদত বানায় আনিস কবর জিয়ারাতের মূল মার্কাত এটাই যে আমার মধ্যে মৃত্যুর ভয় আসবে আমার জীবনটা আমি কিভাবে কাজে লাগাবো এই চিন্তা আসবে মাথায় এই জন্যেই হাজির সে আল্লাহ রসুল সাল্লা মৃত্যুর আকাঙ্ক্ষা করতে নিষেধ করতে যে মৃত্যুর তামান্না করো মৃত্যুর আকাঙ্ক্ষা করো কেন এই জন্যে যে যতক্ষণ বেঁচে থাকবো এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে ন্যাম আছে আমি যেন এই নিয়ামতার হকটা আদায় করি যতক্ষণ সময় আছে আমি যেন কবরের প্রস্তুতি নিতে যখন চলে আসবে ভাই যখন চলে আসবে যে হাদিসটা লম্বা হাদিস যেটা হাদিস আর পাঁচ হাজার আটশো উনআশি নাম্বার হাদিস মেসকা শরীফের মধ্যে আসছে এই হাদিসটা পাঁচ বিষয়ের আগে তুমি গণিমত মনে করো এটাকে কতর করা সেই পাঁচ বিষয় কি থাকবে দাঁত তুমি তো কিছুই করতে পারবে না তখন বুঝুক হইয়াও তো লাগ নাই এই জন্য বার্থক্যের যে যৌবনের আমলের মূল্য কাছে অনেক বেশি কারণ এটাকে তোমার না চমৎকার বলেছেন এই বিষয়টাকে क्षमता लड़ते पेज पर, पर तो পার্থককে হয়ে যা জবানি তাও বাড়ি যৌবনে তাও বা করা এটা হচ্ছে তুমি যদি নবীদের পথে চলতে চাও তাহলে তোমাকে না যৌবনে করে ঠিক হয়ে যেত এটাই আল্লাহর কাছে মূল্যবান বন্ধুরা আল্লাহ রসুল বলেছেন কবলে হরমিক পৌঁছার আগে তোমার এই তুমি মূল্যদান মনে করো বড় নিয়ামত মনে করো আফসোস করতে হবে দুই নম্বর অসিকাকা কবলা সকবে অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে গণিমত মনে করো মূল্যবান মনে করো তিন নম্বর অঘিনাকা কবলা ফক্রেক তুমি এখন ধনী মানুষ আল্লাহ তাহলে সম্পদ দিয়েছেন নিয়ামত ওই নিয়ামতের কদর করারিয়ে গেল যেন তোমাকে আফসোস করতে না হয় অনেক মানুষ আছে এরকম নিয়ামত থাকতে কদর করে নাই পরে বসে বসে আফসুস করে হায় কি করলাম এটা যেন না হয় তারপরে রসুল বলেন ও ফার কবলা সুগলিক তোমার এই খালি সময় অবসর সময় ব্যস্ত হওয়ার আগে এটাকে নিমন মনে করো পাঁচ নম্বর হচ্ছে ও হায়াত আঁকা কবলা নৌতিক মৃত্যুর আগে তোমার হায়াতকে তুমি কদর করো মৃত্যুর আগেই কদর করো কি বলবে আল্লাহ জাহান্নামীরা যারা যাদের জন্য শাস্তি নির্ধারিত অপরাধী তারা বলবে আখরিজ না আল্লাহ আমাদেরকে এখান থেকে একটু বের করে দেন একটু সুযোগ দেন তখন ওই জীবনের যৌবনের সুস্থতার কদর তখন বোঝা যায় এই জন্য কান্নাকান্না করে আল্লাহর কাছে কথা বলবো আল্লাহর কাছ কি জবাব আসবে কাছ থেকে জবাব আসবে এতটুকু বয়সকে আমি তোমাকে দেই নেই ভয় কোনদর্শনকারী কেউ কি তোমার কাছে যায় এই ভয় প্রদর্শনকারী এলাকা ভয় প্রদর্শনকারী ভয় প্রদর্শনকারী কারা সিরিনে কেরাম ভয় প্রদর্শনকারী ব্যাখ্যা দিয়েছেন তিন যা এক নম্বর ব্যাখ্যা হচ্ছে ভয় প্রদর্শনকারী হচ্ছেন আম্বা আলী ইনুসালাম এবং যারা হজরত নবী আলী সাল্লা সালামরা রসুলরা ওকে যে আহ ভয় দেখিয়েছেন তাদের সম্পর্কে বলা হয়েছে যে তোমাদের কাছে নবী কি যায় নাই এবং ওরাসুল হাম্বিয়া আলিমরা যারা নবীদের ওয়ারিস তা কি তোমাদেরকে ওই চুলের সাদা অংশ ওই যে ভয় প্রদর্শনকারী কিছু কি তোমার কাছে আসে নাই মানি তোমার দাঁড়ি দেখেছে তুমি সতর্ক হও নাই যে তোমার পা আস্তে আস্তে কবরের দিকে যাচ্ছে তুমি সতর্ক হও নাই এই হচ্ছে একটা তিন নাম্বার ব্যাখ্যা যেটা পেয়েছি আমরা মানে হচ্ছে নাতি নাতি নাতনি ছেলের ঘরের মেয়ের ধরেন যে হোক তারা আসছে আমাকে বলছে যে তোমার যাওয়ার সময় হয়েছে এখন আমাদের সময় আমাদেরকে যা যা খালি করে দাও সিরিয়াল যখন থাকে ভেতরে একজন থাকে বাইরের মানুষ কি করে নক করে যে আপনার সময় শেষ বের হন আমাকে ঢুকতে দেন জায়গা ছাড়ুন এটাও একটা নীতির আমার নাতির বৃদ্ধ যারা আছেন বয়স্ক মুরগিদের জন্য এটা যা আপনার ছেলের সন্তান হয়ে গেছে মেয়ের সন্তান আপনাকে দাদা বলছে না না বলছে এটা আপনি দাদার নানান আনন্দ যেত রূপ ভোগ করছেন তার চেয়ে বেশি আপনাকে আতঙ্কিত হওয়ার কথা যে আমার কিন্তু জায়গা ছেড়ে দেওয়ার সময় আসছে সংশোধনে শেষ একটা আলাম হতে চান বার্ধক্য মানুষের মৃত্যুর শেষ আদালত এটা মৃত্যুর বয়স না মৃত্যু মানুষের যে কোনো মনতে এটা শেষ আদালত আমাকে সতর্ক করা হচ্ছে হাজার মুফতি শফির রহমতুল্লাহ আরেক মুফতিসমানী বলেন আম্বার কাছে বাবার কাছে আমি বহুবার এই কথা শুনেছি যে একজনের কাছে একজনের সাথে মালাকুল মৌতের সাক্ষাৎ যাকে আমরা আজ নেই আজরায়েল বলি মানে চিনি আসলে আমাদের তুমি কেমন তুমি কেমন দুনিয়ায় কোন শাস্তি আসলে তাকে আগে নোটিশ পাঠানো হয় নোটিশ দেয় তাকে যে তোমার ফাঁসি ফায়সালাউল এবার তোমার আপিল করার সুযোগ থাকে কত কিছু হবে যাবে কত সিস্টেম আছে আমাদের তোমার তো কোনো সিস্টেম টিস্টেম নাই ভাই কোনো নোটিশও পাঠাও না সতর্কও করো না আবার আমাদেরকে পাও কোনো আপিল করার সুযোগও দাও না এটা কথা এত কঠিন কেন তুমি মালেকুল বলেন যে দুনিয়ায় যত নোটিশ তোমরা পাও এর চেয়ে অনেক বেশি নোটিশ আমি পাঠাই তুমি চিনো না আমার নোটিশকে তুমি যখন অসুস্থ হও মনে রেখো এটা আমার একটা নোটিশ সেজন্য আপনাদেরকে একদিন শুনেছিলাম হাসির কথা কিন্তু আসলে শিক্ষণীয় কথা আমাদের ফরিদাব মাদ্রাসার উস্তাদ আব্দুল হনী হাফিজ তালা যার কাছে আমরা মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড করেছি অসুস্থ শুনে সাক্ষান করতে গিয়েছিলাম হুজুরের সাথে হুজুর কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা কিন্তু আজরাইল মাঝে মধ্যে মিস করবে কথাটা শুনলে হঠাৎ করে হাসি আসে আসলে আমার প্রতি জীবনের প্রতিটা মুহূর্তেই কিন্তু আমি আজ বা মালাকুল মৌতের পক্ষ থেকে বিস্কল্প নোটিশ পাচ্ছি যে অসুস্থ হয়ে গেছে এই অসুস্থতা আমার মৌতের কারণ হয়েছিল আমার পাশের মানুষটা ছিল আমার পাশে হঠাৎ নাই তিনি চলে গেছেন আমাকে নোটিশ দিয়ে গেছে আমার এই দাঁড়িগুলো কালো ছিল সাদা হয়ে গেছে চুল কালো ছিল সাদা হয়ে গেছে এই সাদা চুল আর সাদা দাঁড়িয়ে আমাকে নোটিশ পাঠিয়ে গেছে তুমি সতর্ক হও তোমার সময় আসতে চলে যাওয়ার এখন নোটিশ আমি কবল না করি সতর্ক আখেরাত মুখী হওয়ার তৌফিকে না কেউ বন্ধুরা এই কথাগুলো বলাম সার সময়ের বা যে কাজে সময় নষ্ট না করা যে মানুষের দুনিয়ার সমস্ত আমুলগুলো তিনটা ভাগের তিন ভাগ এক নম্বর ভাগ হচ্ছে যে তার এই আমুলগুলো হয় দুনিয়ার ফায়দা হবে না আখেরাতের ফায়দা হবে দুনিয়ার ফায়দা হোক বা আখেরাতের ফায়দা হোক একটা তো হবে দুই নম্বর হচ্ছে তার আমলগুলো হয় দুনিয়ার জন্য লাভ ক্ষতিকর অথবা আখড়াতের জন্য ক্ষতিকর যে একটা হবে হয় লাভজনক হবে না ক্ষতিকর হবে একটা তো হবে তিন নম্বর হচ্ছে হয়তো তার আমল না দুনিয়ার জন্য লাভজনক না আখেরাতের জন্য লাভজনক না ক্ষতিকর কোনো টাইম লাভজনক না ক্ষতিকর না আমার অনেক আমল আছে খালি বসে আছেন ঘরে খালি বসে আছেন কোনো কাজ নাই তো এটা আখেরাতের জন্যও কোনো লস হইল না দুনিয়ার জন্যও লস হইল না হজা ইমাম গজারী রহমতুল্লাহ আলে বলেন ভাই তুমি মানুষ দুনিয়ার জন্যে লাভজনক এমন আমল করায় করো তাও তো মারা যায় আফেরতের জন্য লাভজনক এমন আমল করো তাও করো একটা তো করবা দুনিয়ার জন্যেও লাভজনক না ক্ষতিকর আফেরতের জন্যেও ক্ষতিকর তুমি আমরা আমল কেন করবা তিন নাম্বার যেটা যেটা আমরা মনে করি লাভ নাই লসও নাই এবং গ্রাজারি বলেন এই জায়গাতেই মানুষ ধোঁকা খায় খালি সময় পরে আছে লাভও নাই লসও নাই আরে ভাই তোমার হাসিল করার অর্জন করার সুযোগ ছিল দুনিয়ার ক্ষেত্রে একটু ভাবো তো দুনিয়ার ক্ষেত্রে একটু ভাব যে তোমার কামায়ের সুযোগ ছিল তুমি সেই সুযোগ ইচ্ছে করে গ্রহণ করো তাহলে এটা একসময় তোমার জন্য হাসিল কারণ ঠিক দুনিয়ার খালি সময় যখন আমার আমল করো না আমার দুনিয়ার জন্যে ক্ষতিকর না লাভজনক না আখ্রাতের জন্য ক্ষতিকর না লাভজনক এমন আমল যখন আমি করব না একদম খালি চর্চা বসে আছি এবং কাজারি বলেন এই সময়টাও প্রকৃত অর্থে তোমার জন্য ক্ষতিকর কারণ আখরাতে গেলে বুঝবেন আফসোস করতে হবে যে জিনিসকে নিয়ে আফসোস করতে হয় সেটাই তো ক্ষতিকর তোমাকে আফসোস করতে হবে যে হাই ওই খালি সময়টা বসে না তাইকা আমি যদি একবার পড়তাম সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কি হয় আমার কাজ বন্ধ থাকে যারা গাড়ি চালান গাড়ি চালান থাকেন সুবাহ আল্লাহ সুবহানাল্লাহ আল अजीম কত বড় সম্পদ কত বড় সম্পদ বুখারী শরীফের সহিহ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহ আল अजीম পড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহ আল अजीম সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহ আল अजीম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালিমাটা দুইটা كلمه দুটা শব্দ আল্লাফি ফ্লিস উচ্চারণ করা খুব সহজ খুব সহজ কঠিন যখন আমল নামা মামা হবে দেখা যাবে যে এই তেজবি খুব ভারী হিসেবে আপনার তো সমস্যা নাই হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটার কাজ চলতেছে জোবান বন্ধু রাখার দরকার আল্লাহ রসুল সাল্লাহ আলাইকে একজন জিজ্ঞেস করেছেন ইয়ারসুল্লাহ উত্তম আমল কোন ডাই হলে আমার যদি মারা যেন চলে আসে আমাকে জিকির অবস্থায় পাইল্লা আর হাদিসের কথা মৃত্যুর সময় যদি কেউ নে আমল করে মরে তারা আমার পিছন হিসাব এই ধরো তোমার জান্নাতের টিকিট চলে যাও জান আল্লাহ আমাদেরকে ভাই সময়ের মূল্য দেওয়া। সুস্থতার মূল্য দেওয়ার হ্যাঁ অবসর সময়ের মূল্য দেওয়ার হায়াতের সম্পদের মনোবদা তো ফি কেন একটা আবা আবাস আলহামদুলিল্লাহ